আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআলিনা বাদ সুপ্রিয় দর্শক পিস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আজকের আলোচনারই পর্বে আশা করছি দর্শক আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের পর্বগুলো দেখছেন আমরা ইসলামী আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে দিনের পলিসিগুলো আমাদের জানা হয় এবং ইসলামের সুন্দর দিকগুলো আমাদের সামনে ফুটে ওঠে এবং ইসলামের এই আইনগুলো যে মানুষের মধ্যে একটা সম্পৃতির বন্ধন তৈরি করার জন্য দেয়া হয়েছে মানুষের সার্বিক কল্যাণ সাধনের জন্য দেয়া হয়েছে এবং সমাজ থেকে বিপর্যয় দুর্নীতি অকল্যাণকর যত বস্তু রয়েছে সব কিছু দূরীভূত করার জন্য যে দেয়া হয়েছে সেটি আমাদের সামনে আশা করছি ফুটে উঠবে প্রিয় দর্শক এবং আমরা সে উদ্দেশ্যে আপনাদের সামনে এই বিষয়গুলো শেয়ার করছি যদিও বিষয়গুলো অনেকটা অ্যাকাডেমিক বাট এই অ্যাকাডেমিক বিষয়গুলো তো আমাদের সবার জানা প্রয়োজন ইসলামী যে আইনকানুন বিধিবিধান আছে এটা শুধু অ্যাকাডেমিশিয়ানদের জন্য নয় এটা আমার আপনার সবার জন্য দর্শক এবং আপনারা লক্ষ্য করছেন এই নীতিমালাগুলো এর সাথে রিলেশন সবার যে কেউ যে কোনো পরিস্থিতিতে এ ধরনের কোনো একটা নীতিমালার মুখোমুখি হতে পারেন তার সাহায্য নিতে পারেন যাতে করে তিনি সহজেই শরিয়ার বিধান কী তার ব্যাপারে তিনি জানতে পারেন দর্শক এমন একটা উদ্দেশ্যে আমরা আপনাদের সাথে ইসলামী আইনের এই নীতিমালাগুলো শেয়ার করছি অথবা ইসলামিক ফেক্ষের নীতিমালাগুলো শেয়ার করছি আজকে আমরা বিগত পর্বে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব এবং সেটি হচ্ছে পঞ্চম বৃহৎ নীতি অথবা যেটাকে আমরা ফিফথ মেজর কম্প্রিহেন্সিভ ইসলামিক লিগাল ম্যাক্সিম হিসেবে আমরা উল্লেখ করছি সেটি হচ্ছে আল্লাদাতু মাহাক্কামা আল্লা মাহাক্কামা অর্থাৎ যখন মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে কোনো কিছু নিয়ে মত তৈরি হবে তখন আদা তথা প্রথা সেখানে একটা ফয়সালা করার ভূমিকা পালন করবে আয়াদকে তখন ফয়সালার জন্য গ্রহণ করা হবে এটাই হচ্ছে কথা আদাতু মাহাক্কামা আয়াদ তথা প্রথাকে অথবা স্থানীয় অত্যন্ত প্রচলিত ঐতিহ্যকে তখন ফয়সালার জন্য বা মীমাংসার জন্য গ্রহণ করা হবে এটাই হচ্ছে আল্লাদাত মাহাক্কামার অর্থ দর্শক আমরা গত পর্বে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রথা বলতে কাকে বোঝানো হয় আরবিতে যে আদা এবং অরফ এ দুটো বিষয় আছে এ দুটোর মানেটা কি এবং পরবর্তীতে আদা বা অরফের যে কতগুলো প্রকারভেদ আছে সেটা আপনাদের সামনে পেশ করেছি আমরা বলেছি আদা অরফিয়া আম্মা আদা অরফিয়া খাসা আদা শার ইয়া ইত্যাদি এভাবে বলেছি যে এদিক থেকে খাস হওয়ার দিক থেকে অথবা ব্যাপক হওয়ার দিক থেকে অরফ বা প্রথা তিন ভাগে বিভক্ত একটি হচ্ছে সার্বজনীন প্রথা যেটা সমাজের সকলের মধ্যে একটা জনপদে সবার মধ্যে দেখা যায় লক্ষ্য করা যায় সবাই এই ধরনের প্রথা মেনে চলছেন আরেকটা হচ্ছে আদা আদাউরফিয়া খাসা যেটা কোনো বিশেষ একটা ছোট্ট জনগোষ্ঠী অথবা কোনো ব্যক্তির বিশেষ অর্ফ হতে পারে যদি অর্ফ হয় তাহলে তো আমরা বলেছি সেটা অবশ্যই একটা এলাকার লোকদের ছোট্ট এলাকা হলেও তাদের মধ্যে প্রচলিত হবে আর একটা দেশের সকল জনগণের মধ্যে যেটা প্রচলিত সেটা হচ্ছে সার্বজনীন অর্ফ বা প্রথা তৃতীয় হচ্ছে সেরা এই প্রথা অর্থাৎ শরিয়া কিছু কিছু শব্দকে তার নিজস্ব একটা অর্থে নিজস্ব একটা আনুষ্ঠানিক বিষয়ের মধ্যে নিয়ে এসেছে অথবা একটা ক্লিয়ার কনসেপ্টের মধ্যে নিয়ে এসছে ক্লিয়ার ডেফিনেশনের মধ্যে বা সংজ্ঞার মধ্যে নিয়ে এসছে সেটা হচ্ছে সেরা এই অর্ফ বা প্রথা যেমন সালাত সালাত বললেই সেটা হতে পারে সাল্লাতর সল্লাতুল্লা আসর সল্লাতুল্লাশা সাতুল্লরিবা ফজর অথবা তার আগে পরের সুন্না কিংবা নফল যে কোনো সালা অর্থাৎ সালাতের যে একটা নির্দিষ্ট কাঠামো আছে অবয়ব আছে সেই অবয়বটাই বুঝাবে। সালাত মানে দোয়া বুঝাবে না যেটা সালাতের শাব্দিক অর্থ সৌম মানে ঠিক একইভাবে একটা নির্দিষ্ট ইসলামের রক্ষণ এবং বড় ইবাদা হাজ মানে যেটা মক্কায় মুসলিমরা পালন করতে যায় আমরা ইত্যাদি সেগুলোর এক একটা অবয়ব আছে সে অবয়বটাই বুঝাবে। এবং এই অবয়বটা নির্ধারণ করছে সেরিয়া এই জন্য সেরিয়ার প্রথা তাহলে প্রথা আমরা দিক থেকে তিনটা পেলাম আবার আমরা প্রথা পেলাম কথা এবং কাজের দিক থেকে কর্মের দিক থেকে দুভাগে বিভক্ত একটা হচ্ছে কর্ম বিষয়ক প্রথা আরেকটা হচ্ছে কথা বিষয়ক প্রথা কর্ম বিষয়ক প্রথা যে কোনো সমাজে অনেক বিষয় নির্ধারণ করে দেওয়া হয় যেমন বেচা ক্ষেত্রে মুখে কথা না বলে হয়তো হস্তান্তর করা হলো বিক্রেতা ক্রেতার হাতে তুলে দিল ক্রেতা নিয়ে চলে গেল টাকাটা দিয়ে দিল বাস এই কর্মবিষয়ক এই যে একটা অরফ তৈরি হয়ে গেল এখানে আর যেটা আমরা জানি যে বেচাকেনার মধ্যে একজন বলবে যে আমি বেঁচেছি আরেকজন বলবে যে আমি কিনেছি সেই জিনিসটা এখানে অরফতার বিকল্প হয়ে গেল ওরফটাকে এখানে গ্রহণ করা হলো এভাবে কর্মবিধেয়ক আরও অনেক কিছু আছে যেমন মহর সম্পর্কিত বিষয় কোনো কোনো এলাকায় মহর মানুষ একটা অংশ বিয়ের সময় দিয়ে দেয় আরেকটা অংশ সে রেখে দেয় পরবর্তীতে হয়তো তার মৃত্যুর পরে অথবা তালাকার সময় সে দিয়ে দেয় এটা কোনো কোনো জায়গায় অর্ফ আছে এটা আমরা জাস্ট উদাহরণ হিসাবে বলছি কাজটা কতটা সঙ্গত অসঙ্গত সে আলোচনা আমরা এখন যাচ্ছি না দর্শক আর কথার দিক থেকে যে অর্ফ বা প্রথা সেটার একটা উদাহরণ আমরা দিয়েছি যেমন কিছু নির্দিষ্ট শব্দ যেগুলো কোনো একটা এলাকায় বা একটা রিজনের মধ্যে সে অর্থের একটা আলাদা মিনিং সেখানে পরিচিত হয়ে গেছে যদিও শব্দের একটা আবিধানিক অর্থ আছে ভাষার দিক থেকে সেটা সুনির্দিষ্ট একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেমন দাব্বা দাব্বা মানে কুলমাইয়া দুব্বা আলাল আর্থ অথবা চতুষ্প্যন্ত যা কিছু পৃথিবীতে চলে যে সমস্ত প্রাণী আর দাব্বা মানে কারো কারো কাছে চতুষ্প্যন্ত কিন্তু আরবের কোন কোন এলাকায় এমন আছে দাব্বা মানে হচ্ছে হেমার বা গাধা তাহলে এক্ষেত্রে যদি কেউ দাব্বা কিনে আনতে বলে তখন কোনটা বোঝা যাবে তিনি কিন্তু নির্দিষ্ট করে দেননি যে তুমি আমার জন্য একটা প্রাণী হয়তো ঘোড়া নিয়ে আসবে যেহেতু সেটাও এক ধরনের দাব্বা বা একটা গাভিয়ে নিয়ে আসবে সেটাও দাব্বা বাট ওই এলাকায় দাব্বা বললেই সাধারণত মানুষ বুঝে থাকে যে গাধা ফলে যখন কোনো ব্যক্তি কাউকে সেটা আনতে বলল তখন তার জন্য সেটাই নির্ধারিত হয়ে গেল তিনি যদি ঘোড়া নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না কারণ এই অরসটা এখানে প্রচলিত হয়ে গেছে এবং তিনি এটাকে আর অন্য কিছু যে মিন করেছেন তার কোনো সাইন তার কোনো নিদর্শন তার কোনো বক্তব্য তার কাছ থেকে আসেনি ঠিক যখন তিনি মুদ্রার প্রশ্নে আসেন যে তাকে পাঁচ হাজার দিয়ে দাও দুই হাজার দিয়ে দাও তিন হাজার দিয়ে দাও কিন্তু সেটা কি সেটা হচ্ছে এলাকায় প্রচলিত মুদ্রা সেখানে যদি হয় টাকা টাকা যদি ডলার হয় ডলার পাউন্ড স্টার্লিং হলে পাউন্ড স্টার্লিং অথবা রুপি হলে রুপি ইত্যাদি এইভাবে অর্থাৎ যখন সে উল্লেখ করলো না মুদ্রার নাম তখন এলাকায় যে মুদ্রাটা প্রচলিত সেটাই এখানে গণ্য হবে অন্য এলাকার অন্য দেশের মুদ্রা এখানে গ্রহণ যোগ্য হবে না তাহলে প্রথার এই বিষয়গুলো আমরা জানলাম দর্শক আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা শেয়ার করেছিলাম সেটা হলো এখানে প্রথা বলতে কাদের প্রথা আমরা আল কোরআন থেকে যে দলিলগুলো প্রথার পক্ষে পেশ করেছিলাম দুটো শব্দ আল কোরআন এসছে একটা হচ্ছে ঔরফ আর হচ্ছে মা এই অরফ এবং মা এটা মুসলিম সমাজের কথা বলা হচ্ছে মুসলিম সমাজের প্রথা মুসলিম সমাজ যে সমাজের সংস্কৃতি কোরআনসন্না নির্ভর মুসলিম সমাজ যে সমাজের আদত ঐতিহ্য এবং আচরণ এবং অর্ফ প্রথা সব কিছু গড়ে ওঠে কোরআনসন্না নির্ভর এবং সকল প্রথা সেই প্রথম যুগ থেকেই মুসলিমরা তো বাদ দিয়ে দিয়েছে সেই সকল প্রথা যেগুলো জাহলিয়াতের অংশ যেগুলো শেরকের অংশ যেগুলো কুফুরির অংশ যেগুলো অপর সংস্কৃতির অংশ যেগুলো অন্যায়ের অংশ যেগুলো অশ্লীলতার অংশ অতএব এমন কোনো প্রথাকে এখানে আনার এবং এখানে ইনক্লুড করার কোনো সুযোগ নাই আল আদাতু মাহ যখন বলা হচ্ছে তাহলে বুঝতে হবে এই আদাটা হচ্ছে মুসলিম সমাজের জনসাধারণের মধ্যে প্রচলিত যেই অড়সটা বিশেষ করে তাদের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে তাদের মামলাতের ক্ষেত্রে ব্যবহারিক জীবন মানে এখানে মামলাতেছে ইবাদতের ক্ষেত্রে কিন্তু নয় প্রিয় দর্শক কারণ এবাদতের ক্ষেত্রে আদাতের কোন দখল নেই ইবাদতের ক্ষেত্রে আমরা এর আগেও বেশ কিছু আলোচনা করেছি যখন প্রসঙ্গ এসেছিল ইবাদতের ক্ষেত্রে মূল মূলনীতি হচ্ছে তৌকিফ কুল্লো এ বাদায় তিন প্রত্যেক ইয়াহ প্রত্যেক ইবায়দাহ এখানে কোনো প্রথা থেকে কিছু নেওয়া যাবে না নিজেরা বানিয়ে কিছু করা যাবে না সে যত বড় বুজুর্গ হন যত বড়ো স্কলার হন আলেম হন তার নিজের কাছ থেকে কোনো কিছু এবাদর মধ্যে সংযোজন করার কোনো পারমিশন আল্লাহ এই পৃথিবীর কোনো বান্দার জন্য দেননি এমন কি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি ওহির আলোকে কথা বলেছেন ওহির বাইরে তিনি কখনো যাননি এবং সেই ঘোষণা আমরা সুরান না যেমন মধ্যে মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকেই পাই ওয়ামায় ইনহুয়া ই তিনি তো নিজের প্রবৃত্তি থেকে কথা বলেন না তিনি যা বলেন সেটা হচ্ছে ওহি যা তার কাছে নাজিল করা হয় তার কাছে আসে তেব রাসুল্লা সাল্লা সাল্লাম এই দিনের কোনো কাঠামো নিজের প্রবৃত্তি থেকে তৈরি করেননি তিনি এই দিনের যত কাঠামো যত কিছু সবই ওহির মারফত প্রাপ্ত হয়ে ওহির খবর এবং এখবারের ভিত্তিতে তিনি জনগণকে জানিয়েছেন ফলে আমরা এখানে বলবো যে আদাতের কোনো দখল কিন্তু ইবাদতের মধ্যে নাই অতএব আল্লাহ আদাত ও মহাক্কামা আদাতকে ফেসালার সময় মীমাংসার সময় গ্রহণ করা হবে এবং তার ভিত্তিতে ফয়সলা হবে যখন উভয় পক্ষ কোনো মতো দৈদতার বা মতবিরোধের মধ্যে লিপ্ত হয় তখন তো সেটা হচ্ছে শুধুই আমালাক এবং সেটা হচ্ছে শুধুই আমাদের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে অতএব সেটা ইবাদতের ক্ষেত্রে নয় এ বিষয়গুলো প্রিয় দর্শক আমরা আপনাদের কাছে সংক্ষেপে বলেছিলাম আজকে আবারও শেয়ার করলাম যাতে করে বিষয়টা আমাদের মনে থাকে দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির যাচ্ছি বিরতিতে ফিরে আসছি খুবই তাড়াতাড়ি থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ছিল কাজের নিষেধ করার বিষয়ফর বিনসিম ডক্টর হাফিজুল্লাহ খান মাদন अब्दुर रजाक अबू बकर मोहम्मद जकरिया जहांगीर आलमीटल कैमन छो रसुल्लामेर कथाजर इतिबमयिकाश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 देख सत्य उन्मोचन शुक्रवार थन समचार सकाल साढ़े सतटादेश দর্শক আমরা বিরতির পর আবারও অনুষ্ঠানে ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম আদাতের উপর কোন আয়াত আমরা এখানে মীমাংসার জন্য গ্রহণ করব কোন আয়াত থেকে আমরা কিছু সেরা এই বিধান ইস্তেম্বাত করব। সেরা এই বিধান জানার ক্ষেত্রে বা ডিরাইভ করার ক্ষেত্রে আমরা সাহায্য নেবো আমরা সে কথাই বলছিলাম এটা হচ্ছে সে আয়দাত যা মুসলিম সমাজে বিরজমান এবং যা কোরআনসন্নার সাথে কন্ট্রাডিক্টরি নয় তাহলে এখন প্রশ্ন আসে যে তাহলে আদাতকে সেরা এই কোনো একটা বিধানের ক্ষেত্রে আমাদের ব্যবহার জীবনের সাথেই সংশ্লিষ্ট সেরা কোন বিধানের ক্ষেত্রে যদি ব্যবহার করতে হয় তাহলে তার দাওয়েদগুলো কী তার শর্ত বা কন্ডিশনসগুলো কি সেটি আমরা এখন আলোচনা করতে পারি দর্শক এক নম্বর হচ্ছে আল্লা তাক মু লীল ওয়াহি আউ লীলকিতাই অসন্না যে আয়াদাটা কিতাব এবং সুননা তথা ওহির সাথে কন্ট্রাডিক্টরি বিরোধপূর্ণ হবে না ওহি একরকম বলছে আয়াত আর এক রকম বলছে আদাতের মধ্যে আমরা দেখছি যে ওহির বিধানের সাথে এখানে সরাসরি সংঘর্ষ বেঁধে যাচ্ছে এই সংঘর্ষটা হতে পারে সরিয়াতের মূল লক্ষ্যের সাথে সরিয়াতের মূল মাকাসের সাথে বা মাকা আসদের সারিয়ার সাথে এখানে সংঘর্ষ বেঁধে যেতে পারে অথবা অন্য আয়াতে কমন যে সারিয়ার পলিসিগুলো দেওয়া হয়েছে তার সাথে কন্ট্রাডিকশন লেগে যেতে পারে সারিয়ার যে কমন সুন্দর আখলাকের কথা বলা হচ্ছে সুন্দর আচরণ বিধি সুন্দর মরাল ইউনো স্ট্যান্ড এই বিষয়গুলোর সাথে যদি কখনো আদাতের কন্ট্রাডিকশান হয়ে যায় অথবা সারিয়া যে শালীনতার কথা বলেছে সেই শালীনতা ক্ষুণ্ণ হয়ে যদি আয়াতের কোনো অশ্লীল বিষয় সামনে চলে আসে তাহলে এগুলো ফয়সলের জন্য গৃহীত হবে না তাহলে এক শর্ত হচ্ছে এই যে আয়দাত বা প্রথা যা ঐতিহ্য লোকজ ঐতিহ্য মুসলিম সমাজের সেই লোকজ ঐতিহ্য তখনই শরিয়ার বিধানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে যখন এগুলো শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি এবং বিরোধপূর্ণ হবে না এ হচ্ছে প্রথম শর্ত প্রিয় দর্শক দ্বিতীয় শর্তটি হচ্ছে কাউনুল ওরফমা মারুফান যে প্রথার কথা আমরা বলছি যে কথা বলছি লোকজ প্রথা বা ঐতিহ্য সেটি কিন্তু সবার জানা থাকতে হবে এমন নয় যে সূত্রে শুধু একজন লোক জানলেন এটা তো আসলে তখন প্রথা হবে না ঐতিহ্য হবে না অর্থাৎ এই এলাকার এই জনপদের সবার কাছেই সেটা পরিচিত এবং সবাই সেটাকে তাদের লোকজ প্রথা হিসাবে জানেন মুসলিম সমাজে তৃতীয় হচ্ছে এই যে অর্ফ বা প্রথাটা যেটা লং টাইম ধরে মুসলমানদের মধ্যে চলে আসছে। এইটা যখন বিভেদ হচ্ছে যখন আমরা আদাত বা প্রথা অনুযায়ী মীমাংসা করতে যাচ্ছি সেই সময় পর্যন্ত ওই অর্ফটা অথবা ওই প্রথাটা কন্টিনিউ থাকতে হবে যদি এমন হয় যে না এই অর্ফটা আরও দুইশো বছর আগে পর্যন্ত ছিল এরপরে এই অরফটা এখন আর কন্টিনিউ করছে না নতুন অরফ চলে আসছে ক্ষেত্রে সেই দুইশো তিনশো পাঁচশো বছর আগের অরফ এখনকার সেরাই ফয়সালার ক্ষেত্রে সেরাই বিধান দেওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না তাহলে তৃতীয় শর্তটা আমরা পেলাম যে এই প্রথাটা কন্টিনিউ করতে হবে এখন বর্তমান সময় পর্যন্ত যখন আমরা একটা বিষয় নিয়ে ফয়সলা করছি একটা বিষয় নিয়ে ডিসকাস করছি যে সেরিয়ার ফয়সালা কী এবং সেখানে প্রশ্ন উঠেছে যে প্রথার মধ্যে কি বলা আছে বা মানুষের প্র্যাকটিসটা কী সেটা একটু দেখা দরকার তাহলে তার আলোকে আমরা সিদ্ধান্ত দেব। তাহলে অরফটা এখন পর্যন্ত থাকতে হবে চতুর্থ আরেকটা শর্ত এখানে আছে যদিও এটা ওয়ান কাইন্ড অফ এক্সপ্লানে বা ব্যাখ্যা এটা ঠিক শর্ত নয় তারপরে আমরা সেটা উল্লেখ করছি সেটা জানা থাকা দরকার সেটা হচ্ছে যখন আমাদের মধ্যে কোনো বিরোধ দেখা দেয় তখন কিন্তু অর্ফের আগে দেখতে হবে চুক্তিতে কি বলা আছে কারণ আমরা বলেছি আমাদের ব্যবহারিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যেখানে দুই ব্যক্তি বা দুই পক্ষ বা দুটো প্রতিষ্ঠান এদের মধ্যে যখন ঝামেলাগুলো হয় তখন অর্ফের থেকে মানে বিধান নিয়ে সেই বিধান বর্ণনার প্রশ্নটা আসে যে অর্ফের মধ্যে কি প্রচলিত আছে কিন্তু এই অর্ফকে দেখার আগে দেখতে হবে আগ দেখতে ফাঁক দুই পক্ষের দুই ব্যক্তির দুই প্রতিষ্ঠান এর মধ্যে আসলে চুক্তিটা হয়েছিল কি। সেখানে চুক্তিতে যদি স্পষ্ট করে বর্ণনা থাকে এবং সেই বর্ণনা যদি অর্ফের থেকে ভিন্ন হয় তাহলে ওই বর্ণনাটাই প্রাধান্য পাবে অরফটা এখানে আসবে না যেমন আমরা যদি বলি যে দুই পক্ষ এখানে বেঁচে কেনার চুক্তি করল এবং এখানে ভারী জিনিসপত্র লোডিং অ্যান লোডিংয়ের বিষয়ও আছে এখানে লোডিং অ্যান লোডিংয়ের বিষয়টা আমরা মানে যদি মনে করে থাকে যে এই লোকালয়ের কাস্টমবার প্রথা হচ্ছে যে লোডিং আনলোডিংয়ের কস্ট এবং খরচ বা দায়িত্বটা এটা হচ্ছে বিক্রেতার উপরে কারণ সে লোড আনলোড করে ক্রেতাকে তার জায়গায় তার যে গোডাউন আছে সেখানে মাল পৌঁছে দেবে বুঝিয়ে দেবে অতএ দায়িত্বটা হচ্ছে বিক্রেতার যদি এটা হয় এলাকার কাস্টমবার প্রথা তাহলে সেক্ষেত্রে চুক্তি যদি এরকম হয় যে বিক্রেতা এবং ক্রেতা সকলে একমত হলো যে না লোডিং আনলোডিংয়ের খরচটা ব্যয়ার করবে মুশারি বা ক্রেতা বিক্রেতা শুধুমাত্র তার কাছে বিক্রি করবে বিক্রেতার যে শোরুম আছে সেখান থেকে লোড করবে এবং আনলোড করবে নিজের খরচে ক্রেতা যদি এটা লেখা থাকে তাহলে ওর যাই হোক এই চুক্তি অনুযায়ী আসলে সিদ্ধান্ত হবে এবং বিক্রেতা এ দাবি করতে পারবে না অথবা ক্রেতা এ দাবি করতে পারবে না দেখো আমি এটা তো চুক্তি করেছে তোমার সাথে ঠিকই কিন্তু আমি তো এলাকায় ঘুরে দেখলাম যে লোড আনলোড হচ্ছে এটা বিক্রেতার উপরে অতএব এটা তোমাকে নিতে হবে বিক্রেতাকে নিতে হবে তার এই দাবি চুক্তি সম্পাদন হয়ে যাওয়ার পর আর কোনো কাজে আসবে না কারণ তিনি জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তিনি চুক্তি সম্পাদন করেছেন যে লোডিং আনলোডিং তার অতএব এটা বিক্রেতার উপর চাপানো যাবে না তাহলে আমরা এখানে চতুর্থ শত্তটা বুঝলাম যে অরফের বিপরীত কোনো চুক্তি যদি সেটা সরিয়েতে না যায় না হয় নিষিদ্ধ না হয় তাহলে এই ধরনের চুক্তি কিন্তু দুই পক্ষের মধ্যে হতেই পারে যেমন এখানে লোডিং আনলোডিং কী করবে অরফ যদি হয় বিক্রেতার উপরে কিন্তু যদি উভয়ের সম্মতিতে পরে ক্রেতা এর উপর একমত হয়েছে না লোডিং আনলোডিং আমার খরচ তো এখানে সে কিন্তু নিষেধ করছে না এই ধরনের শর্তের ক্ষেত্রে এই ধরনের চুক্তির ক্ষেত্রে এই ধরনের চুক্তির বন্ধ বা প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে যেখানে সেরিয়ার কোনো অবজেকশান নেই সেটা ওরফের বিপরীত হলে কোনো অসুবিধা নেই তবে ক্ষেত্রে শেষ কথা হচ্ছে যে তখন অর্ফ এর বক্তব্য নিয়ে এসে আবার ঝামেলা বাঁধানো যাবে না তখন লিখিত স্পষ্ট বক্তব্য যে কথা বলছে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে মোটামুটিভাবে এই চারটা হচ্ছে আদা বা প্রথাকে ফয়সালার কাজে ব্যবহার করে সে এই বিধান জানা এবং ইস্তেমবাদ করার সিস্টেম প্রিয় দর্শক এটি আমাদেরকে কিন্তু সময় মনে রাখতে হবে আমি আবারও সহজভাবে মনে রাখার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর এই কাস্টমস বা প্রথা এই ঐতিহ্যগুলো হবে মুসলিম সমাজের দুই নম্বর হচ্ছে এই কাস্টমস বা প্রথা সেটা কোরআন এবং সুনার কোন টেক্সটের সাথে ইসলামের কোনো পলিসির সাথে ইসলামের কোন মাকসব বা মাকাসদের সাথে অবজেক্টিভস পারপাস ইত্যাদি কিংবা পলিসির সাথে এটা কন্ট্রাডিক্টরি হবে না দুই নম্বর হচ্ছে এই অরফটা সর্বজনবেদিত হতে হবে সবার কাছে গ্রহণযোগ্য একটা অরফ হতে হবে তিন নাম্বার হচ্ছে এই অরফটা কন্টিনিউ করতে হবে আমাদের সময় পর্যন্ত এবং চার নম্বর হচ্ছে এই অর্ফের বিপরীত কোনো বস্তু কন্ট্রাক্টর মধ্যে লেখা থাকবে না যদি থাকে তাহলে কন্ট্রাক্টর সেই লিখিত বিষয়টাই যেটা অর্ফের বিপরীতে আরও ক্লিয়ার করে লেখা হচ্ছে সেটা গ্রহণ করতে হবে এখানে অরফ বাদ যাবে মোটামুটিভাবে এগুলো হচ্ছে অরফকে শরিয়াতের দলিল বোঝার ক্ষেত্রে ব্যবহারের জন্য কিছু মূলনীতি দর্শক আমরা কিছু উদাহরণ পেশ করতে চাই যে আল আদা তুম এই যে কায়দাটা তাহলে এর অ্যাপ্লিকেশানটা এর বাস্তবায়নটা কোন কোন ক্ষেত্রে হতে পারে এর বাস্তবায়নটা হতে পারে একটা এলাকায় মেয়েদের বালেগ হওয়ার বয়সকে নির্ধারণ করার ক্ষেত্রে যেমন আমরা জানি মেয়েদের ক্ষেত্রে বালেগ হওয়া যখন তার মাসিক শুরু হয় তো সাধারণত এটা গরম এলাকা অথবা ঠান্ডা এলাকা অথবা আমাদের দেশের যে বিভিন্ন রকম পরিবেশ আছে এক এক এলাকার এক এক পরিবেশের ভিত্তিতে কিন্তু এটা নির্ধারিত হয় তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গা যখন আমরা দেখি যেমন গরম এলাকায় অথবা এর কাছাকাছি এলাকায় আমার যেখানে গরম অথবা ঠান্ডা মিক্সড খুব বেশি ঠান্ডা নয় তাহলে সে সমস্ত জায়গাতে বালেগ হাওয়া তাড়াতাড়ি ঘটে থাকে আবার যেখানে ঠান্ডা এরিয়া সেখানে বালে ঘওয়ার বিষয়টা দেরিতে ঘটে থাকে ক্ষেত্রে আকাল সিননাল হায়ল বা মেয়েদের হায়দের সবচেয়ে কম বয়স নির্ধারণ অথবা কখন হায়সটা বন্ধ হয়ে যায় মেয়েদের তো এই বিষয়গুলো নির্ধারণ হতে পারে এই অরফের মাধ্যমে ঠিক তেমনি এ হচ্ছে এই অরফ বা প্রথার ব্যবহারের একটা মক্ষম জায়গা একটা চমৎকার জায়গা বিভিন্ন ধরনের বেচাকেনার ক্ষেত্রে যে অরফটা তৈরি হয়ে গেছে সে অরফ যখন আমাদের মধ্যে যখন বিভেদ দেখা দেয় তখন অরফ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এবং সেটাই সারিয়ার দৃষ্টিভঙ্গি বলে গণ্য হবে যেমন সারিয়া বলেছে কাবজ করার কথা পণ্য যখন ক্রেতা কিনবেন ব্যবসাটা সম্পন্ন হবে যখন তিনি কাবজ করবেন এই কাবজ করার বিষয়টা অনেক রকম হতে পারে কাবসটা আজকাল তো আর একদম গিয়ে হাতের মধ্যে নেওয়াটা এটা নাও বুঝাতে পারে হিউজ পরিমাণ গোর্স এখন কেনা হলো বিক্রেতার দোকান থেকে উঠিয়ে নেওয়া হলো কবস হয়ে গেল কোনো ওকিলের মাধ্যমে নানাভাবে হতে পারে এটা আবার ব্যবসা বাণিজ্যের আজকে অনেক রকম ফেরো হয়েছে যখন একজন এক বিক্রেতা থেকে কিনে আরেকজনের কাছে খুব দ্রুত ডেলিভারি দিতে চাইলেন তখন তার নিজের গোডাউনে না আনলেও তিনি যদি তার গাড়িতে ওঠান এগুলোকে নির্ধারণ করেন এলাকার অর্ফ সেটাই তাহলে গাড়িতে ওঠার সাথে সাথে তার কবস হয়ে গেলো এবং সেই গাড়িটা যখন দ্বিতীয় ক্রেতার কাছে পৌঁছানো হলো এবং তিনি বুঝে পেলেন গাড়ির সম্পদগুলো তখন কবস হয়ে গেল। তাহলে কবস হওয়ার নানা ধরনের পদ্ধতি আছে সফটওয়্যারও গোর্স হতে পারে অনেক সফটওয়্যারও গোর্স হতে পারে আমরা ইন্টারনেটে বই কিনি কিন্তু ইন্টারনেটে যখন ডাউনলোড করলাম বাস কবস হয়ে গেল। তাহলে কবজের এই বিষয়গুলো আসলে পার্থক্য হবে পরিস্থিতির আলোকে ওরফের আলোকে এভাবে বেচাকে না এবং মেয়েদের মহর মহরুল মেহেল এগুলো সব ওরফের সাথে রিলেটেড প্রিয় দর্শক অতএব এগুলো হচ্ছে আমাদের ওরফের ক্ষেত্র দর্শক আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসছি আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে আমাদের আলোচনা শুনেছেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আমাদের আপনাদের সবারই ভালো করুন হাদা ওসলাল আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহমাইন আসসালামুকুম বরহমাতি বারকাত থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম बारे इमेल कर श्वजहान परिचालनारे सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद् तलोके शुन, जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कितब बुलुल माराम मीन आदिल्ला तिल्हाकाम यमे दर्श हादीसा होकल के सुनारंत्रण देख बलुगुल माराम दर्शेहादेश शुद्धम पिछटी बलुगुल मार आज सन्ध्याप्रचारे पिछटा